আবদুল্লাহ ইবনে বর্ণিত। তিনি বলেন লোকে বলে পেশা পায়খানা করার সময় এবং বলেন আমি একদা আমাদের ঘরের ছাদে উঠলাম অতঃপর রাসুল্লাহ সাল্লামকে দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুটি উপর সিও প্রয়োজনে বসেছেন তিনি ওয়াসি রহমতুল্লা আলাহীকে বললেন তুমি বোধ হয় কাদের মধ্যে সামিল যারা পাছায় ঘর দিয়ে সালাদ আদায় করে আমি বললাম আল্লাহর কসম আমি জানি না মালিক রহমতুল্লা বলেন এর অর্থ হলো যারা সালাদ আদায় করে এবং মাটি থেকে পাছা না উঠিয়ে চেষ্টা দেয়